হাতে গলা দুটো তারা জাতির পরে এ কথা আমরা যে আমাদের রিডিং যোগত দেশের না উপরে না এই কথা বলতে কারণ গুড়া হয়েছে কারণকে বলা হয়েছিল এখান থেকে তো আল্লাহ আল্লাহ পেতে যাও যা কাল তো কারণ মানল পাল সে পদ্ধতি আল্লাহ কখন দিল আমারই মার বহ কোটি কোটি টাকা আল্লাহ কখন দিল তা আমি প্র্যাকটিস করে আসন করছি আমার যে ফ্রেন্ড আছে এই মন্ত্রিসার্থী খাতায় আমি এই টাকা রোজগার আল্লাহ কখন দিল কিন্তু সেটা চিন্তা করল না যে কল এর টাকা দিয়েছে আপনার অংশ ঠিক আছে ব্যাপার রোজগার করতেসি সবই তো আল্লাহ করবে হাতটা আল্লাহকে রাত্রা দিতে চোখ আল্লাহ করে থাকে এগুলো যখন কিন্তু আমরা তো বললে অমুক আবিষ্কার করবো অমুকের বেলেন কে হ্যাঁ অমুককে দিয়ে আপনি আলোচনা করেন তোমাদেরকে ঠাকুর মধ্যে জাহাজের মধ্যে বলে তোমাদেরকে এক জায়গায় এক জায়গা জায়গায় যাওয়ার ব্যবস্থা হুর্জ ফুল ফুল মানে ঝাড় মাসুর মানে জাহ ঘোট জাহ ঘোট তোমার একটা ইন্ডা মাল মিশ্রি হি নয় হল না হচ্ছে মি মিশ্রি যার উপরে তোমরা খাওয়ার রা আর এই স্যার এই আয় সময় এই তেরো সমস্যা পর্যন্ত বারো সমস্যা পর্যন্ত কোথাও আলো ভবিষ্যতে আবিষ্কার করে ভবিষ্যতে আলোচনাটা দিবেন সেটা পানির জাহাজ গোপ গোটা আবিষ্কার হয়নি তো অন্য মানুষ করলে এই কথা হয়েছে অনেক লোক জমিয়ে ওরা তো হাওয়াই জাহাজ পানির জাহাজ ছিল আর না হাওয়াই জাহাজ সকলকে না আমি তোমাদের জন্য সৃষ্টি করব তুমি ও অনেকের মতো আল্লাহ হয়েছে আমি সৃষ্টি করব আমি সৃষ্টি করবো অনুযায়ী করবো আল্লাহ এখন হ্যাঁ তারপরে অসুবিধা আগুন করবেন আল্লাহ দিদির এসে একটা কথা বলবে আল্লাহ সঙ্গে নেমে এসে একটা সিপিআন ওটা করে তাই জন্য ওই মানুষ ওটা কার বাস্তবতায় করতে পারে সেগুলো আমি মনে করি মনে রাখব এগুলো বলে বিজয় নিছিল তার সন্তার টাকার জন্য মিছিল দু বলেছিল আমাদের কথা যেত আমরা তো প্রশাসনদের করতে পারতাম মানুষ বুঝত আমরা কত দাঁড়িয়ে মানুষ কিন্তু মূর্ষা দেখার সাথে ব্যায়াম ধরুন দেখা শরীর তাকে ডাক্তার আরম্ভ করল যে লোক কিছু কতকাল আক্ত আমার এই কাল তুলে আমরা বলতে لو لا أظن الله علينا لا خطب <تصفيق> غلاء تحديث حنفظه كلنا سيلاحيه فأخذ حنفظه يقولون جماع حنفظه مقطوب درائح عاقرد حريثه حنفظه حريثه عاقرد حريثه حنفظه حريثه حنفظه حريثه إذا لا يجب أن তিনজনীবেন তো ছাত্রী অনেকের ছিল পাওয়ার জন্য উনি ছাত্রীদের সতর্ক ক্ষমতা ওনার দুনিয়ার পৃথনের পড়বে দুনিয়ার কৃষন যারা বলবেন ধন করে সতর্ক করে দেবে আগে কদ্দ যাওয়ার পরে কিছু না পাহাড় বের হল খারাপ বাড়িতে খবর আসছে কখন বানাইতে ওনার সাথে পদ্ধতি দাওয়াতের মিশনে ইটা দাওয়াতের মিশনে মিশনে প্রত্যতি একটা না আসলে একটা বছর হয় না ওই মূল কারণে আসছে আজকে চিনি কব্জা করছে সময় করে খাওয়া দাওয়া দাঁড়া গিয়ে কত হাত খাওয়া দাওয়া জনকা কিন্তু আমরা পাহাড়ে না একজনে বুদ্ধি লাগাতে আমরা দুজনে তো দিয়েছিলাম শুরু করে যায় এই ভাবে তখন কেউ কি লীগ হয় কেউ ওনার বুদ্ধি টাকাইল ওরা বুদ্ধি করে আমরা বুদ্ধি পাকাই করছে আছে ওর মতো বুদ্ধি দিতে আরেকটা তুমি এক একটা নিতে পারে ওদের মতো কিন্তু ও তাই করছে আসলে সেই থানা ورا استفات رو یاد بگیر chicos es de sabrurgre pero jalar motora karilo la ki la hota hai ki la hota hai aur tu সালাম আবার শেষ করে ওই পথে আসে বলছিলাম যে দুনিয়ার মোহের মধ্যে পড়ো না দুনিয়ার মোহের পড়ো না যারা দুনিয়ার মহে পড়বে ধান দুনিয়ার মহের যারা পড়বে দান করে আর সম্পালামের ভাইতে হবে যারা মতাইছিলাম এত দুনিয়া না আদিত্যের মধ্যে আসছে জমিরের বিভিন্ন এলাকায় সন্ন্যত হবে আমাদের সন্ন্য বীরে দিতে বীর আল্লাহ বলেন যারা এখানে আসতে হবে একজন আসতে পারবে না সব মারামালি করে আল্লাহ এক হাজার কত জমি তার ভিতরে যা গুলা বস্তু আছে পুরো উঠে দিন অনেকেরা আসতে হবে কিন্তু সতর্ক দেখো আনতে তো পারবা না মাঝখান দিয়ে তোমার ডান টান দিয়ে তোমার টান যাবে আনতে পারবা না আসবে যে যাবে সে মনে করবে আমি পারবো তো না আমি এটা আসতে পারবো ছয় বলে মানে হবে না আরো অনেক সম্পদ হইতে পারে একখানে জমি জমি থেকে থাকবে হাজার লোকের দাম দিয়ে বাবু হাসপাতাল প্রত্যেকটা হাত থেকে আসবে বাবু হাসপাতা শিক্ষা আমাদের আলাদ ভয়ান বিভিন্ন মানুষের সম্পদ দায় থাকতে যাবে কমের উপরে সমর্থ কমের উপরে সমর্থন টেস্টের সাথে সম্পদ টেস্টের সাথে সম্পদ মেহনতের সাথে আমরা ছাত্র জীবনে এক ঘটনা শুনতে নেই এরকম প্রধান প্রস্তাব এক লক এরকম বাজার করে রাখতেছে ওই জামাটায় তো আমাদের সবাই এখন একটা তো বিক্রি হয়ে গেছে এক সাইডেন্ট বার বিক্রি হয়ে বিক্রি হয়েছে এখন সে এক পাশাপাশি বিক্রি হয়েছে কি করতে তার এসব আমরা না কিন্তু বা অত্যন্ত বিজনেস চালিয়ে অত্যন্ত চালিয়ে আর সুন্দর নেওয়াও বলে কোনো সময় হবে না মাথা আশ্চর্য হয়েছে হালকা হয়ে গেল আবার আমার হাত খুব হয়েছে অভিভূত এই লোকটা বাড়ির ভাত তার মধ্যে তার এত বুদ্ধি বাড়ির ভাব কত তো তো তাহলে দিয়ে আছে দুজনের দেখে বাড়ি দেয় আস্তা দুটিতে পান হয়ে যায় শাড়ি কত আল্লাহ আল্লাহ এলোকের এত বুদ্ধি কত হয়ে গেল আর এই লোকের বুদ্ধি মা আসবে আমিও এরকম হেলে আবার ওই সব মান এক গাল করবে আবালকে দিতে করতে করতে করতে লাতে ভারতাল লক্ষ তো নাই না ইসরোতে না আছে সে দেনে কেন এত মুক্তি কি নেই ওই সত্যি এতে তা করে করতে বাজির করতে কাজ করে দিব তোলে কাজ করে দিব টাকা নিচ্ছে তাদের খবর মানুষ আর মূর্খ মানুষ আল্লাহ রিজিক নিয়ে রাখ এগুলো এটা ইমান একটা মুসলমানের ইমান আল্লাহ অর্থাৎ আমাদের কৃষ্ণ আমাদের মেহনতার না সেম বিশ্বাস করতে হবে এবং এই বিশ্বাস দিলে প্রত্যেকটা প্রত্যেকটা যদি তো মনে করে আমার বুদ্ধিজোরে আমি বিল্ডিং দিবি আবার বুদ্ধিজোরে একটা আমার লাখ টাকা সে অপর অবস্থা বস্তিতে আসছে যে তালিম বান্দে মোস্তফা কি মানবে না ইমান আল্লাহর উপর করে মোস্তফা আপনারা 알아 রাখবেন আল্লাহ রসূলের জামানায় আল্লাহ বলগা মোস্তফা জিহাদ করতে গেছে ইমান হই গেছে তো বলে তোমরা হাজার হাজার মুনাফিক জিহাদ করতে গেছে নামাজে আসে অজু আরতে কাপড় নেয় আর হুজুর কত নামে কালিঘাত আর যাইবার যে আর এই জিনিস তো ছোটবে কথা উঠাই এদেরকে উ বুঝাইবা আছে কি না এখন বুঝাইবার নেই সজিল এই জানা যা আসুন না কেমন সেজন্য অনাটা সেটা আপনার মন্দির বুঝাইবা নেই অনুযায়ী মস্তিটা আসলে আর হাস করলে আর নামাজ পড়লে মহিলা ইমান আলাদা হাসল কর দুই উপরে যত প্লেশ আছে যত মালামুক্তিবাস আছে যত রসপ আছে কুসব নামে সব নাম হেতরা মা আমরা গেলদ হয় উহা করে গেল যা অপরাধের প্রশ্ন কিন্তু উহা করা হয় অপরাধের উহা করে অপার্জন করে যায় তোমার যদি তোলা ফেটে দেওয়া হয় যদি বেশি হয়ে যায় ফার্স্ট তোমার সবজি কিছু কিছু পানি আছে তুমি যা মনে ফুল প্লেট দুইখান রান এখানে অত চৌকি আছে তা খাতের চৌক চালে আমার তো বিভিন্ন মুশকিল চলতে পারলে আছে মারা গেছে চলতে আছে যে দিন খুশি আছে যে আমার আল্লাহ ফয়সা করতে এটা আমার আল্লাহ আমার আল্লাহর ফেসালায় খুশি থাকা লাই আল্লাহ যা করতেছে তার মধ্যে কম উনি চলে গেল ওনাকে ইমানের কারণে ভেসতে আমি সমাল করে আমারও নাম ওনার মন্দির মারা গেল প্রতি আমার তো সব দিয়েছিল আমারও নাম ওনার আল্লাহ তো মুস্তিমাত করতাম বুঝে তার দুইজন সেরেস্টাকে আমরা পাঠাইছে দুনিয়াতে দুইজন একজনকে গায়ে দিতে একদিন অল্প পানি নজর মাছটা খেয়ে জন্য আর একটা অলিভ অয়েল है যায় খাওয়া যায় সকালে কাকুর খাওয়া যায় খাওয়া ওটা তো দিবে একই দরজা কিন্তু দুর্দাকে প্রথম আকাশের দল দূরে যাতে একই বিশন নিয়ে আসতেছে তা আলোচনা দূরদর ইউজি আলাদা দুঃশ্ম এর মনোবলটা মন দলের জন্য আল্লাহ একটা সামান্য হবে এটা বলতে পারেন তো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তো সম্পর্কে আসছে আকাশ পাড়া তোর হারি আছে লাগবে আল্লাহ করে তাই করে যা করতে উনি এসে মার্চে মানুষ ওরা তাতে মাছ কোথায় কি বল তার আত্মের জন্য না কিন্তু পড়ে গেছে এই ঘটনা তো বোঝা যায় যদি একটা খাবার থাকে একটা কিন্তু থাকে ঘরে আসলে পড়ে গেছে একটা কিন্তু ঘটে ওনার খাওয়া হলো না ওই না করে গেল ওনারা আল্লাহ হরিয়াল বুঝতে পারলাম না আপনি যা মত করে বুঝতে পারলাম না হাজ বোঝাটা সহজ ওই অনেক ভালো ভালো কাজ করছে গরিব মানুষদের অনেক উপকার করছে আমিটা সব ভালো কাজের প্রকৃতি দিয়ে দিচ্ছি একটা ভালো কাজ হয়ে গেছিল এখনো বেইমান অবস্থা আসতেছে আমার এখানে বেইমান অবস্থা যেন আসবে আমার লাই বেইমানকে কোন মেরামত দেওয়ার লাই তখন আমি তারপরে তার পূরণ করে ওই ভালো কাজটার বিনিময় দিয়েছিলাম বিনিময় চাইলে ছিল আর এই মহমিলের অনেক গোনা ছিল বিভিন্ন নানা প্রতিবাদ দিয়ে আমি মোটামুটি তারা ফ্রেশ হয়েছে একটা গুণা বাকি এই একটা গুণা নিয়ে আমার কাছে আসামি হিসেবে আসবে এটা আমার কাছে ভালো হয়ে আসবে না সে করছে আমার অনেক নেট্রাজ ওই নে আল্লাহ চাইতেছে ঘনামুক্ত করা আমি তার অনুবান চাপ পুরো ভেবে দিলাম তার কারণ বরের জন্য বেদনা দিলাম আনলো আমার আগে পরে ভেঙে গেলাম এইভাবে হিট পাইল এই যে দুঃখ পাইলো এই বিক্রেতারা ওই যে একটা গুণ জমা হয়ে গিয়েছিল ওই গুণায় মা করেছিল তাকে একদম করে গুণাবুক্ত করে এই কথা আমি তাহলে একদিন এক ধরকার যত মুক্তিবাদ ব্যক্তিত্ব বা মুক্তিবাদ ব্যক্তিত্ব সব আল্লাহ দেয় মুক্ত মুক্তিবাদ ছিল তল সব দেয় মমিনের জন্য সব ড আব্দুল হাই আব্দুল কিতাবের জন্য আক্রমে নাই গেল আর আক্রমণ নাইটের মধ্যে চল্লিশ রকম লোক আছে ইসলামের পর মনে যাবে সেটা আল্লাহ আপনাকে শহীদ বলল করবে শহীদ করলো মনে যাবে মুসলমান এটা মুসলমান আপনি যত খারাপ দেখেন একটা খারাপ দুনিয়ার বাহ্যিক হালাত যত খারাপ দেখেন কিন্তু ওটা তার জন্য অন্য পল্লব হাজি ইসাদুল্লাহ একটা মেহমান তারা ধরে নেয় হাসি দেওয়ার দোয়া পেতে উনি খুব মুক্তিবাদ করছেন এখন উনি এক ঘন্টা করছেন এখন কি হবে নিয়াম হ্যাঁ বিমারী কে নিয়ামত হল্লাহ সুস্থ তো তোমার নিয়ম আমাদের অসুস্থ হয়ে যায় সেটাও তোমার নিয়ম থাকছে তুই তো ন্যায় আসছে তুই ভালো এবং দূরে চালবে সেটা অসুস্থ না এবং মায়াম এই ন্যায় মতো ধর্ম ধারণ করতে পারি না এমনি বয় করে এই ম্যামটাকে সুস্থতা বন্ধু বদলাই যাবি এই যাও আমরা কমজোর ঠিক রাখো সেই পাওয়ার জন্য আমাদের ওলাম একটা দেখতে হবে যাওয়া তো সব থেকে সময় লাগাইতে হবে আমাদের মাথা তো খালি গতকালকে সত্য লেগেছে গতকালকে দোয়া খাওয়া হয়েছে কালকেও বয়স হবে কালকে বসে গেলে সেট কালকে হলো শেষ দিন তো দোয়া দোয়া মূল বৃহস্পতিবার শুক্রবার সরি তবে আমার গানের কলাকালে এই যে এই যে ইমান মেহনত সক এবং আমরা বা করে করি বালা রত্তা এটা বহু বড় ম্যাম এইসব কথা করার জন্য সহবাদ জরুরি আল্লাহ বাস্তা মেহনত জরুরি করলে এটা ম্যায় হাতে বাড়বে কোন বিপরের লি পরে বলিনিব না আমি মতো বলি প্রস্তুত লিখে তোমরা পরিশান হয়ে গেল হওয়া লাগে না যেমন এমনি হয়ে গেছে কারণ আমরা মেহনত মেহনতটা জায়গায় স্থানের সাথে কথাটা লিখতে বিপদে একটা ব্যাখ্যা করে হালকা হয়ে নাও সেটা হয়ে না মেহনতায় এই কথা তারা কথা সম্ভব কিন্তু একটা মেহনত আল্লাহ আমাদের অস্বীকার করুন এখন আজকে আমরা বিকেলে চলে যায় আমার নেই আমরা অনেক আসতেও করি না পারলে করি এটা আমায়ের ইমানকলকে জামাতে শরীর হয়ে তাদের আকাশ নিয়ে ইমানকে সাজা করাতে হয়ে গেল